মহাকাশ সক্ষমতার নাটকীয় সম্প্রসারণ মহাকাশ ব্যবস্থাকে মানব সমাজের অনেক দিকের জন্য এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রূপান্তরিত করেছে বৈশ্বিক সামাজিক সুবিধার সুযোগগুলির সাথে ঝুঁকিও আসে বৈশ্বিক ব্যবস্থাপনার কাঠামো দুর্বল এবং বিতর্কিত রয়ে গেছে মহাকাশ ব্যবস্থায় এখন দুর্বলতা বিদ্যমান এবং সাইবার হুমকির মুখে এগুলি বিশেষভাবে প্রকট আমরা এখন একটি পরিবর্তনশীল সংযোগের মুখোমুখি যা এই প্রবন্ধ সিরিজটি বিভিন্ন এবং বিস্তৃত দৃষ্টিকোণ থেকে অন্বেষণ করে সিরিজটি তিনটি বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে মহাকাশ নিরাপত্তা এবং ঝুঁকি আন্তর্জাতিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং বৈশ্বিক দৃষ্টিকোণ এবং অন্তর্ভুক্তির অন্বেষণ একটি প্রবন্ধগুলির একটি সিরিজ রয়েছে যা মহাকাশ সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক স্পর্শ করে যা আমরা আপনাকে এই সমস্যাগুলি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য পরীক্ষা করতে উৎসাহিত করি আরও বিস্তারিত জানতে দেখুন হ্যাটস উ সিজন লাইন ওর্ড পাব্লিকেশন সাইবার সিকিউরিটি এন্ড আউর স্পেস সৌরজগতের ইন্টারনেট স্থাপত্য এবং ব্যবস্থাপনা নিচের গবেষণাপত্রটি মহাকাশ অনুসন্ধানের বিবর্তিত দৃশ্যপট এবং মহাকাশে ইন্টারনেটের মতো একটি সাধারণ অবকাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে এটি রাষ্ট্রচালিত মহাকাশ মিশন থেকে আরও বাণিজ্যিক এবং আন্তর্জাতিক পদ্ধতির দিকে পরিবর্তনের বিষয়টি তুলে ধরে গবেষণাপত্রটি ইন্টারনেটের প্রাথমিক দিন এবং মহাকাশ অনুসন্ধানের মধ্যে সমান্তরাল আকে উল্লেখ করে যে উভয় ছোট পরিসরে শুরু হয়েছিল এবং বৈশ্বিক প্রপঞ্চে পরিণত হয়েছে গবেষণাপত্রের মূল বিষয়গুলি হলো মহাকাশ অনুসন্ধানের নতুন যুগ মানবজাতি মহাকাশ অনুসন্ধানের একটি নতুন যুগে প্রবেশ করছে যেখানে রাষ্ট্র এবং বেসরকারি খাতসহ বিভিন্ন অংশগ্রহণকারীরা চাঁদ এবং তার বাইরে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে এটি পূর্ববর্তী মহাকাশ প্রচেষ্টার বিপরীতে বাণিজ্যিক এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব দ্বারা চিহ্নিত ইন্টারনেট এবং মহাকাশ অনুসন্ধান গবেষণাপত্রটি ইন্টারনেটের বিকাশ এবং মহাকাশ অনুসন্ধানের মধ্যে মিলগুলি তুলে ধরে উভয় প্রায় একই সময়ে শুরু হয়েছিল এবং ইন্টারনেট মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এটি ইঙ্গিত করে যে ইন্টারনেটের প্রভাব মহাকাশে প্রসারিত হতে পারে মহাকাশে নেটওয়ার্কগুলির নেটওয়ার্ক গবেষণাপত্রটি এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে মহাকাশের বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্কগুলি একত্রিত হয়ে একটি কাঠামো গঠন করবে এটি এই নেটওয়ার্কগুলির অবকাঠামো ব্যবস্থাপনা এবং আন্তঃকার্যক্ষমতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে ব্যবস্থাপনা এবং প্রযুক্তি গবেষণাপত্রটি একটি সাধারণ এবং ভাগ করা মহাকাশ নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং কাঠামোগুলি নিয়ে আলোচনা করে এটি একটি নির্দিষ্ট প্রোটোকল স্যুট এবং নির্দিষ্ট ইন্টারনেট ব্যবহারের সুপারিশ করে এটি ইন্টারনেটের পরিবেশের অনুরূপ একটি গুবহংশীজন ভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রস্তাব করে সৌরজগতের ইন্টারনেট এই নতুন মহাকাশ ভিত্তিক নেটওয়ার্ক বর্ণনা করার জন্য একটি নতুন শব্দ প্রবর্তিত হয়েছে যা পার্থিব ইন্টারনেট থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এবং মহাকাশের অবস্থার সাথে খাপ খায় মূল নীতিগুলি গবেষণাপত্রটি মহাকাশ নেটওয়ার্কগুলির মধ্যে আন্তঃকার্যক্ষমতার জন্য মানগুলির গুরুত্ব এবং ন্যায্য সম্পদ বরাদ্দের উপর জোর দেয়া এটি কিভাবে বিদ্যমান পৃথিবীভিত্তিক ব্যবস্থাপনা সংস্থাগুলিকে মহাকাশ ব্যবস্থাপনার জন্য অভিযোজিত করা যেতে পারে তাও অন্বেষণ করে এবং এই ব্যবস্থাপনার জন্য নতুন সংস্থা তৈরির পরামর্শ দেয়া ভূমিকা গবেষণাপত্রটি একটি সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করে যেটি একটি সংস্থার চ্যাপ্টার হিসাবে কাজ করে মহাকাশ নেটওয়ার্কগুলি বিকাশ এবং পরিচালনা এটি ইঙ্গিত করে যে আলোচিত নীতিগুলি মহাকাশে বিভিন্ন অপারেশনাল ব্যবহারের ক্ষেত্রে বহুপক্ষীয় ব্যবস্থাপনা অনুশীলনে সহায়তা করতে পারে গবেষণাপত্রটি এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে মানবজাতি মহাকাশে একটি সাধারণ অবকাঠামো স্থাপন করবে পৃথিবীর ইন্টারনেটের অনুরূপ এটি এই দৃষ্টিভঙ্গিটিকে বাস্তবে পরিণত করার জন্য প্রমিত প্রযুক্তি বহু অংশীজনভিত্তিক ব্যবস্থাপনা এবং ইন্টারনেটের বিকাশ থেকে প্রাপ্ত শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া প্রাপ্তিস্থান পাঁচই অক্টোবর হ্যাপস ড্রাইভ গোগো খাম ফাইল্ড অ্যাক এংফেক্সিংক পাঁচ মহাকাশ দৌড় এবং বৈশ্বিক ভুরাজনীতির প্রতি একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বনাম সমসাময়িক মহাকাশ আইন এই প্রবন্ধটি সমসাময়িক মহাকাশ ভুরাজনীতির জটিল কুশিলব্দের এবং বর্তমান প্রবণতাগুলি পরীক্ষা করে বিংশ শতাব্দীর মহাকাশ দৌড়ের বিপরীতে বর্তমানে যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া চীন ভারত এবং জাপান সহ একাধিক দেশের অংশগ্রহণে একটি বহুকেন্দ্রিক দৃশ্য দেখা যাচ্ছে তবে আন্তর্জাতিক মহাকাশ আইন ঐতিহাসিক দিক থেকে সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হিসেবে কাজ করেছে মহাকাশ আইনের উপর এই ভুরাজনৈতিক প্রবণতাগুলির প্রভাব বিশ্লেষণ করা হয়েছে এবং রাষ্ট্রগুলি মহাকাশের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বর্তমান নীতিগত ঘাটতিগুলির মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রবন্ধটি এই ধারণা প্রবর্তন করে যে সমসাময়িক আন্তর্জাতিক ব্যবস্থা রূপান্তর এবং বহুসংকটের অবস্থায় রয়েছে এই প্রেক্ষাপটে মহাকাশ ভুরাজনীতি একটি নতুন কৌশলগত মাত্রা হয়ে উঠেছে প্রবন্ধটি আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর নতুন মহাকাশ দৌড়ের প্রভাব সেই সাথে একটি কার্যকর আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামোর প্রয়োজনীয়তা সম্পর্কে জটিল প্রশ্ন উত্থাপন করে আদর্শিক উন্নয়ন আন্তর্জাতিক মহাকাশ আইনের বিকাশের বিশেষ বিবরণ দেওয়া হয়েছে যেখানে উনিশশো সালের মহাকাশ চুক্তি এবং মহাকাশ বস্তুর দ্বারা সৃষ্ট ক্ষতির জন্য আন্তর্জাতিক দায়বদ্ধতার উপর ১৯৭২ সালের একটি কনভেনশন এর মতো মূল চুক্তিগুলি তুলে ধরা হয়েছে এই অগ্রগতি সত্ত্বেও মহাকাশ আইন অপর্যাপ্ত রয়ে গেছে এবং এর নিয়মগুলি মেনে চলার জন্য প্রযোগকারী কর্তৃপক্ষের অভাব রয়েছে বহুকেন্দ্রিক দৃশ্যপট বর্তমান মহাকাশ দৌড় একটি বহুকেন্দ্রিক দৃশ্যপট দ্বারা চিহ্নিত করা হয় যেখানে বিভিন্ন দেশ মহাকাশ অনুসন্ধানে প্রতিযোগিতা করে এবং সহযোগিতা করে যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া চীন ভারত এবং জাপানের ভূমিকার পাশাপাশি মহাকাশে ভূ রাজনৈতিক জোট এবং প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে মহাকাশ নিরাপত্তা মহাকাশের সামরিকীকরণ এবং উপগ্রহবিরোধী অস্ত্রের বিকাশ সহ মহাকাশ নিরাপত্তার বিষয়গুলি অন্বেষণ করা হয়েছে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি এবং এই ঝুঁকিগুলি প্রশমিত করার জন্য আন্তর্জাতিক প্রবিধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে প্রবন্ধটি উপসংহারে পৌঁছেছে যে সমসাময়িক মহাকাশ ভুরাজনীতি জটিল এবং বহুমুখী মহাকাশে ন্যাসসঙ্গত এবং টেক্সি ব্যবহার নিশ্চিত করার জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন একটি পর্যাপ্ত নিয়ন্ত্রক কাঠামো এবং একটি প্রযোগকারী কর্তৃপক্ষের অভাব মহাকাশ সম্পদ পরিচালনা এবং সংঘাত প্রতিরোধের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে উল্লেখসূত্র প্রবন্ধে আলোচিত বিষয়গুলিকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক চুক্তি একাডেমিক প্রবন্ধ এবং ওয়েব প্রকাশনাসহ বিভিন্ন উৎসের উল্লেখ করা হয়েছে প্রাপ্তিস্থান ছাব্বিশে জুলাই দুই